বাংলা মানবতা সমাধান وعلى যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে এই আয়োজনে সাদর স্বাগত জানাচ্ছি রমজান মুবারকের এই বরকতময় সময়ে আমরা পরস্পর আলোচনা করছিলাম যাতে করে রমজান মুবারকের মাহাত্ম গুরুত্ব আর মর্যাদা আহকা আমার মাসা আয় এবং পাশাপাশি এই আলোচনায় আমরা জাকাতনীয় কথা বলবো যাতে করে রমজান মুবারকের পূর্ণ একটি মাস আমাদের জন্য গনিমত হিসেবে ধরা দেয় আমরা যাতে রমজান মুবারকের সকল কল্যাণ রহমত বরকত পেতে পারি পেতে পারি মা ফেরাত হতে পারি জাহান নাম থেকে এর সূচনা থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তাই এই দুইটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান আমাদের থাকা উচিত আমরা এই বিষয়টি নিয়ে কথা বলো কারণ সোমটাকে একশতভাগ পূর্ণাঙ্গ করার জন্যে ব্যাপারটা নিয়ে জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না তাই শুভেসাদেক সম্পর্কে নিশ্চিত হতে হবে আমাদের যা দিনের সূচনা আল্লাহ নিজে কর আনাল কেরিমে সরকার একশো সাতাশি নম্বর আয় আতাল কেরিমাতে ঘোষণা করেছেন যতক্ষন তোমাদের কাছে সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্টভাবে আলাদাবি বিকশিত না হয়ে ওঠে আদেশ করলেন শুধু তাই না অনু আয়া তালীমের রোজার রাতে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্ক করাকে অনুমোদন করলেন তবে বলেন রোজার রাত্র স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্ক অনুমোদিত তাই রাত্র কখন শেষ হয় কখন দিনের সূচনা হয় এটা জানতে হবে তাই কর আনালকেই মেরাবোলা আলামিন রাতের শেষ আর দিনের শুরু বলতে গিয়ে অনন্তের মানব আর দানব সবার জন্যে বলেছেন হাত্তা ইয়াতা বা ইয়ান যতক্ষণ না ফজরের রেখা থেকে আলাদা হয়ে গিয়ে ফজরের সাদা রেখা তোমাদের কাছে স্পষ্ট না হয়ে ওঠে বন্ধুগণ রাত এর সর্বশেষ প্রহরে এসে স্বাভাবিকভাবে সূর্য অস্ত থেকে নিয়ে রাতের সর্বশেষ প্রহরের শেষ দিকে ফজরের সাদা রেখা স্পষ্ট হতে থাকে কালো রেখা থেকে যদিও এর আগে একটি মিথ্যা বুড় তৈরি হয় শুভে কাজে বলে ওই সময়ও। অন্ধকারের রেখাগুলো কেটে গিয়ে কেন যেন একটু সাদা আভা স্পষ্ট হয়ে ওঠে কিন্তু তারপরে আবার অন্ধকার হয় আর দ্বিতীয় অন্ধকার থেকে আবার সাদাটা স্পষ্ট হয়ে বের হতে থাকে আর তখন থেকেই শুভেচ্ছা আদেখ শুরু হয় ফজর শুরু হয় ফরজ করলেন শুভেচ্ছা আদেখ থেকে অন্য কোথায় খাওয়া দাওয়া নিষিদ্ধ শুরু হলো। দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্ক নিষিদ্ধী মুহাম্মদাল্লাম সাহবাইকার সামনে তেলাবাদ করলেন ঘোষণা করে দিলেন কখন থেকে সৌমের সূচনা হয় কখন থেকে হাওয়া পিনা নিষিদ্ধ হয় দাম্পত্য সম্পর্কের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ হয় রব্বুল আরামিনের ভাষার জানিয়ে দিলেন সাহাবেকেরাম রাদিয়াল্লাহ আনহু আরব দেশের ছিলেন আরবিতাদের তাদের মাতৃভাষা শুনলেন কিন্তু তারপর একজন সাহাবি রিয়াল্লাহ আনহু তিনি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে তার বালিশের নিচে কালো সুতা আর সাদা সুতা একসাথে রাখলেন রাতের শেষ প্রহরে তিনি উঠলেন সেহেরি খেলেন খেতে থাকলেন আর মাঝে মাঝেই বালিশ উটিয়ে বালিশের নিচের একা কালো সুতা থেকে সাদা সুতা আলাদা করতে থাকলেন বাহিরে ফজরের আজান হয়ে গেল কিন্তু সাহাবি রাদিয়াল্লাহ আনহুর ঘরে বালিশের নীচের কালো সুতা আর সাদা সুতা আলাদা হচ্ছে না আমাদের জন্যে নমুনা দলিল সাহাবি রাদিয়াল্লাহ অঞ্চলে গেলেন মাহমুদুর রসুল্লাহ হেসে দিলেন হাদিস শরীফের বর্ণনায় রসুল এতটাই হাসলেন যে তার দাঁত মুবারক বেরিয়ে গেল হাসলেন বললেন ওসিয়া তোমার বালিশের নিচটা এত বড় যে টুটাল পূর্বাকাশটা তুমি বালিশের নিচে ঢুকিয়ে দিয়েছ বন্ধু এই ঘটনা একজন সাহাবির জীবনে ঘটেছে কিন্তু কি আরো সহজ আরো স্পষ্ট আরো সুবিদিত বিষয় প্রকাশ করে দেওয়ার জন্যে রব্বুল আলমের হাকমত আল্লাহ অনুগ্রহ সুতরাং ওর আনালকেরিমির আয়াত রসুল সাল্লা সাহাবীর জীবন এবং রসুল সাল্লা আলী কর্তৃক প্রদত্ত এর যথার্থ উত্তর আমাদের জন্যে গ্রহণীয় আমাদের জন্যে নামত আর তাহলে রমজান মুবারকের সৌম রমজান মুবারকের রোজা শুরু হবে যতক্ষণ না শুভেচ্ছা আদেক স্পষ্ট না হয়ে যায় তার মানে খেতে থাকবে ব্যক্তি খাবে ব্যক্তি তার দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক করবে যতক্ষণ না শুভেচ্ছা আদেখ না হয় এটা নিশ্চিত করতে হবে তাই রোজাদারের জন্য শুভেছাদিক নিশ্চিত হওয়াটা জরুরি এবার প্রশ্ন হল কিভাবে করব হ্যাঁ এক নম্বর একজন ব্যক্তি রোজাদার হিসেবে নিজের রোজা রাখবেন প্রাপ্ত বয়স্ক মুসলিম নর অথবা নারী তিনি নিজেই পর্যবেক্ষণ করবেন এবং এটা সম্ভব বিজ্ঞানের অগ্রগতি যতদিন সাধিত হয়নি মানুষ রোজা রেখেছে অতীতের রোজা ছিল সকল মতের জন্যে ছিল তারা রাখতে গিয়ে নিজেরা পর্যবেক্ষণ করেছে সুতরাং যদি কেউ নিজে পর্যবেক্ষণ করতে পারে আলহামদুলিল্লাহ দুই নম্বর নিজে যদি পর্যবেক্ষণ করতে না পারে তাহলে এই বিষয়গুলো যথার্থ পর্যবেক্ষণ করে এমন ব্যক্তির কথার উপরে নির্ভরশীল হতে হবে যেমন মোয়াজ্জিন কারণ মুওয়াজ্জিন বড় আমান মোয়াজ্জিনের কণ্ঠের ঘোষিত আজান সকল শ্রোতা ইমানদার মুসলিম নরনারীর অনেকগুলো ইবাদতের জন্যে মাইল ফল সূচক সুতরাং একজন মোয়াজিন আমান আমান উদ্দার একজন মুয়াজিন এর আজানের উপরে নির্ভর করতে পারে যদিও এদুর বলতে হয় যে আলহামদুলিল্লাহ রমজান মোবারক আসলে পৃথিবীর দিকবিদিকের বিদিকে সব মোয়াজিনরা সজাগ হয়ে ওঠে নিশ্চিত করেন সূর্যোদয় ফজর হওয়াটা নিশ্চিত হবে একজন রোজাদার অথবা সূর্যস্ত গিয়েছে তা নিশ্চিত হবে এবং নিশ্চিত হতে পারে নিজে অথবা নিশ্চিত হতে পারে একজন আমান উদ্দার মুওয়াজিনের আজানের ভিত্তিতে কারণ আল্লাহ সুভান রোজার সূচনা এবং শেষের সাথে দুইটি নামাজকে খুটি হিসেবে দিয়ে দিয়েছেন একটি হলো ফজর আর একটি হল মাকরিব তিন নম্বর একজন রোজাদার শুভেসাদে খোয়া নিশ্চিত হতে পারে হয়তো আজান শুনছেন না শুনতে পারছেন না এই ক্ষেত্রে এই আধুনিক প্রচার মাধ্যমের যুগে কোন প্রচার মাধ্যমের ঘোষণার ভিত্তিতে হ্যাঁ অনেকেই হয়তো বলবেন প্রচার মাধ্যমের ঘোষিত এই আজান বা ঘোষণা বিশ্বাস করা যায় কি বন্ধু এটা খুব নিশ্চিতই বলা যাবে না যে সব প্রচার মাধ্যমের ঘোষণা যথার্থ বা সত্যি হতে পারে কারণ তিক্ত অভিজ্ঞতা বলে অনেক প্রচার মাধ্যমে হয়তো নিজের আমানোর দিতা একশতভাগ রক্ষা করে আমাদের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না কিন্তু আলহামদুল্লাহ এর মধ্যে কিছু কিছু প্রচার মাধ্যম তো সত্য বলে তাদের কিছু কিছু ঘোষণা গ্রহণ করা যায় ঠিক নয় কি আর ক্ষেত্রে যাদের আমান উদ্ধারীরা রয়েছে যারা ধর্মীয় সিদ্ধান্তের ব্যাপারে কোরআন এবং সন্নাকেই অগ্রগণ্য করে এমন যে কোনো প্রচার মাধ্যম তা হতে পারে বেতার হতে পারে দূরদর্শন যন্ত্র টেলিভিশন বা হতে পারে অন্য আরও কোনো আধুনিক যন্ত্রপাতি যার ঘোষণার উপরে রুজাদার ব্যক্তি নিশ্চিত হবে সূর্য অস্ত যাওয়া অথবা ফজরের সূচনা সর্বশেষ চতুর্থ হতে পারে এলো তিনটি বিষয় আমরা বললাম চতুর্থ হতে পারে যেজন ব্যক্তি নিজেও পর্যবেক্ষণ করতে পারছে না কোনো মোয়াজিন রাজানও শুনতে পাচ্ছে না রেডিও টিভির কোনো ঘোষণাও পাচ্ছে না অথবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের কোনো সহযোগিতা পাচ্ছে না চতুর্থ হতে পারে আমানদার ধর্মীয় সিদ্ধান্ত প্রদানে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের আদেশ যথার্থ অনুসরণকারী নিষেধ থেকে বেঁচে থাকে এমন কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রচারিত ঘোষিত ক্যালেন্ডার এর সময়সূচি দেখে একজন রোজাদার নিশ্চিত হবেন সেহরির শেষ সময় ইফতারের সময় আমরা ফজরের বিষয়টি বললাম এবার সূর্য অস্তের ব্যাপারটি খুলে বলতে চাই কারণ ঠিক যেমনি সুরাত একশো সাতাশি নাম্বার আয়তের প্রথম অংশের ডাইরে অনুবাদ বুঝতে গিয়ে এর নির্দেশ বুঝতে গিয়ে একজন সাহাবি রাদু তিনি প্রাথমিকভাবে গোলক ধাঁদায় পড়েছিলেন আর এটা আমাদের জন্যে নামত হয়েছে যে তিনি বালিশের নিচে কালো সুতা সাদা সুতারেখা আলাদা করতে চেয়েছেন রসুল নিজে তা ঘোষণা করে বালিশের নিচ নয় পূর্বাকাশের কালো রেখা আর বলেছেন ঠিক এমনি আজকের কিছু বিভ্রান্ত মতবাদ বিভ্রান্ত মানুষেরা রসুলসাল্লাহামেরকে অনুসরণ করেন এমন কিছু লোকজন ইফতারকে রাত্র বলতে চায় রাত্র সূর্যাস্ত যাওয়ার এক ঘন্টা পর অথবা আধা ঘন্টা পর অথবা পঁয়তাল্লিশ মিনিট পর বন্ধু এটা একটা বিভ্রান্তি এটা নিশ্চিত কুফুরি কারণ কোরআন আল করিমের আয়াত বা নির্দেশ বাস্তবে নিজের জীবনে প্রতিফলন করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম রসুল সাল্লাসম নিজেই রোজা রেখেছেন ইফতার করেছেন সাহায়াম রাদি আল্লাহম রোজা রেখেছেন ইফতার করেছেন আর যুগ যুগ থেকে মক্কা এবং মাদিনা ধারাবাহিক ভাবে অসংখ্য মুসলমানরা রোজা শুরু এবং শেষ করছে সাওমের সূচনা এবং শেষ করছে। জামা সকল উম্মাদ একমত তাহলে সূর্য অস্ত যাওয়া মানে রাতের সূচনা হওয়া আমরা এই ব্যাপারটা নিয়ে আরো ধারাবাহিকভাবে আলোচনা করছি ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসছি এক্ষুনি ইনশাল समय व्यवहारायित्व पालन कर করে সকাল নটায় বাংলাদেশে মানুষ অনেক রাস্তায় চলে কিন্তু একটি চলতে বলেছেন তাহাবাগন চলেছেন করে খাটি ইমানের পথে চলে शनिवार संध्याचारकाल सा दस टाय बांगला से पिस चल मानवता राज आदर्श जीवन जीवन के आलोकित पड़ल मानवतार उपकार देखिर अनुष्ठान अल कौरण परी अनुषान पिसाए সালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বন্ধু ফজর হওয়াটা নিশ্চিত হবে একজন রোজাদার অথবা সূর্য অস্ত গিয়েছে তা নিশ্চিত হবে এবং নিশ্চিত হতে পারে নিজে অথবা নিশ্চিত হতে পারে একজন আমান উদ্দার মুওয়াজিনের আজানের ভিত্তিতে কারণ আল্লাহ সব হাঙা হতাল রোজার সূচনা এবং শেষের সাথে দুইটি নামাজকে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 যে সব প্রচার মাধ্যমের ঘোষণা যথার্থ বা সত্যি হতে পারে কারণ তিক্ত অভিজ্ঞতা বলে অনেক প্রচার মাধ্যমে হয়তো নিজের আমান উদ্দারিতা একশতভাগ রক্ষা করে আমাদের সামনে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না কিন্তু আলহামদুল্লিয়া এর মধ্যে কিছু কিছু প্রচার মাধ্যম তো অন্তত সত্য বলে তাদের কিছু কিছু ঘোষণা গ্রহণ করা যায় ঠিক নয় কি আর এই ক্ষেত্রে যাদের আমান উদ্দারীরা রয়েছে যারা ধর্মীয় সিদ্ধান্তের ব্যাপারে কোরআন এবং সুন্নাকেই অগ্রগণ্য করে এমন যে কোনো প্রচার মাধ্যম তা হতে পারে বেতার হতে পারে দূরদর্শন যন্ত্র টেলিভিশন বা রেডিও হতে পারে অন্য আরও কোনো আধুনিক যন্ত্রপাতি যার ঘোষণার উপরে রোজাদার ব্যক্তি নিশ্চিত হবে সূর্য অস্ত্র যাওয়া অথবা ফজরের সূচনা সর্বশেষ চতুর্থ হতে পারে এগুলো তিনটি বিষয় আমরা বললাম চতুর্থ হতে পারে একজন ব্যক্তি নিজেও পর্যবেক্ষণ করতে পারছে না কোন মোয়াজিনের আজানও শুনতে পাচ্ছে না রেডিও টিভির কোনো ঘোষণাও পাচ্ছে না অথবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের কোনো সহযোগিতা পাচ্ছে না চতুর্থ হতে পারে আমান অদ্দার ধর্মীয় সিদ্ধান্ত প্রদানে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী ওসাল্লামের আদেশ যথার্থ অনুসরণকারী নিষেধ থেকে বেঁচে থেকে এমন কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রচারিত ঘোষিত ক্যালেন্ডার এর সময়সূচি দেখে একজন একশো সাতাশে নাম্বার আয়াতে বলেছেন তারপর তোমরা টেনে নিয়ে পূর্ণ করো রোজাটাকে তিনি প্রাথমিকভাবে গোলক ধাঁদায় পড়েছিলেন আর এটা আমাদের জন্যে নামত হয়েছে যে তিনি বালিশের নিচে কালো সুতা সাদা আলাদা করতে চেয়েছেন নসুলসাল্লাম নিজে এটা ঘোষণা করে বালিশের নিচ নয় পূর্বাকাশের কালোরেখা আর সাদা রেখা বলেছেন ঠিক আজকের এই সময় এসে কিছু বিভ্রান্ত মতবাদ বিভ্রান্ত মানুষেরা রসুল সামের অনুসরণ না এমন কিছু লোকজন ইফতারকে রাত্র পর্যন্ত বলতে চায় রাত্র মানে সূর্যাস্ত যাওয়ার এক ঘন্টা পর অথবা আধা ঘন্টা পর অত পঁয়তাল্লিশ মিনিট পর বন্ধু এটা একটা বিভ্রান্তি এটা নিশ্চিত কুফুরি কারণ কোরআন আল করিমের আয়াত বা নির্দেশ বাস্তবে নিজের জীবনে প্রতিফলন করেছেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম রসুল সাল্লাম নিজে রোজা রেখেছেন ইফতার করেছেন সাহবায় কারাম রাদি আল্লাহম রোজা রেখেছেন ইফতার করেছেন আর যুগ যুগ থেকে মক্কা এবং মদিনা। ধারাবাহিকভাবে অসংখ্য মুসলমানরা সেহরি খেয়ে ইফতার করে রোজা শুরু এবং শেষ করছে সাওমের সূচনা এবং সাওমের শেষ করছে ধারাবাহিকভাবে আহলসুদ্দাউল জামা সকল উম্মাদ একমত তা হল সূর্য অস্ত যাওয়া মানে রাতের সূচনা হওয়া আর তা কেন হবে না আরবি গ্রামারের বাস্তবতায় রবসেন আল্লাফলাম দিয়ে আল্লা রাত্রটাকে পূর্ণ রাত্র বলেছেন পূর্ণ রাতের পূর্ণটার সূচনা যদিও আমরা মানুষ আমাদের পূর্ণাঙ্গ মানব দেহের সর্বাগ্রে রয়েছে মাথায় চুল তারপরে মাথা তারপরে কপাল তারপরে চক্ষু নাক মুখ কান তারপরে বুক পেট কিন্তু আমরা কি মাথার চুলটাকে আলাদা বলি না একজন মানুষ বুঝাতে গিয়ে আপাতমস্তক বলতে তার কেশাগ্র থেকে নিয়ে নকাগ্র পর্যন্ত বুঝি আরবুল আলবিন আল্লাইল বলে কমপ্লিট পূর্ণাঙ্গ রাত বলতে যা তাই বুঝিয়েছেন আল্লাহ রাত মানেই সূর্য না থাকা সাফাক পশ্চিমাগাশে সূর্য ডুবার পর লালিমা থাকা মানে রাতের সূচনা হওয়া মা গরিব হওয়া গুরুব হওয়া এটা সুনাদারা প্রমাণিত শুধু তাই না রসুল সাল্লু সময়ে হয়তোবা কারো কারো মনে এমন চেতনার তৈরি হয়েছিল বলে কঠিন ভাবে রসুল সাল্লাহ আলীবুসাল্লাম নির্দেশ করেছেন বুখারি মুসলিম সিয়াজিদ তার বিশুদ্ধ হাদিসে অসংখ্য বিশুদ্ধ সনোর দ্বারা প্রমাণিত তিনি বলেছেন আমার উন্মত পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন তারা দেরিতে সেহরি খাবে অর্থাৎ ফজর শুরু হওয়ার ঠিক আগে আগে সেহরি খাওয়া শেষ করবে আর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার কর আল্লাহ আদেশ করেছেন রসুল হসেন কে অনুসরণ করতে আমার সুতরাং বন্ধু অনেকগুলো বিশুদ্ধ দলিল দ্বারা এটা প্রমাণিত ইফতার মানেই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগ্রীবের টিক সাথে সাথে রোজা শেষ হয় এটা নিশ্চিত হতে আর হা যেমন ফজরের নিশ্চিত হতে পারে ব্যক্তি চারটি বাত বাস্তবতায় ঠিক এমনি সূর্য অস্ত গেল কিনা ইফতারের সময় হয়েছে কিনা তাও ব্যক্তি নিশ্চিত হতে পারে চারিভাবে এক সরাসরি নিজে পর্যবেক্ষণ করে দুই নম্বর আমানদার মুওয়াজ্জিনের উপর নির্ভর করে তিন নাম্বার কোনো বিশ্বস্ত আমানদার মিডিয়া গণমাধ্যম বেতার বা দূরদর্শন রেডিও বা টেলিভিশন অথবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আর চতুর্থ হতে পারে কোন আমানদার যথার্থ আল্লাহকে ভয়কারী প্রতিষ্ঠান কোরআন এবং সোনার অনুসরণকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রচারিত প্রকাশিত ক্যালেন্ডার দেখে বন্ধু এবার আমরা প্রস্তুত করতে পারি একজন মানুষ রোজা রাখবেন কিন্তু হয়তো উত্তরে মেরুর অথবা দক্ষিণ মেরুর যেখানে আমাদের মতো ২৪ ঘন্টায় দিন আর রাত হয় না ২৪ ঘন্টার ভিতরে দিন আর রাতের পরিবর্তন হয় না হয়তো দীর্ঘ দিন আর রাত সে কীভাবে রোজার শুরু এবং শেষ করে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বিশেষ করে দজ্জল সম্পর্কিত হাদিসে রসুলসল্লাহ আমরা সময়ের সংক্ষিপ্ততার কারণে কেবল ইঙ্গিত দিয়েই বলছি যে কেউ খুলে দেখতে পারে না রসুল সাল্লাহ আলী বুসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যেখানে দিন এবং রাত স্বাভাবিকভাবে অন্য জায়গাগুলোর মতো হয় না দীর্ঘদিন অথবা দীর্ঘ রাত সেখানে তো মানুষ নিজের কাজের প্রয়োজনে দিন এবং রাত ভাগ করে নেয় কারণ সূর্যাস্ত যায় না বলেই মানুষ জেগে থাকে ব্যাপারটা এমন নয় সূর্য ডুবা রয়েছে বলেই মানুষ সারাক্ষণ ঘুমিয়ে থাকে ব্যাপারটা এমন নয় নিজের জীবনটাকে জীবনের প্রয়োজনে কাজের প্রয়োজনে মানুষ ভাগ করে নেয় সময়কে তাই ওই সময়ে ভাগ করে নিয়ে মানুষ একটি সময়কে রাত ধরে আরেকটিকে দিন ধরে ঠিক এমনিভাবে নিজেদের সুবিধা মতো করে নেয়া সময়ের ভাগটার অবলম্বনে যেটাকে দিন ততক্ষণ রোজা যেটাকে রাত ততক্ষণ রাত হিসেবে সে খাওয়া পিনা সেহ ইফতার করে ভাগ করতে গিয়ে হয়তো বা নিজেরা ভাগ করল কিন্তু আরেকটা হতে পারে পার্শ্ববর্তী দেশ বা রাষ্ট্রের সময়কে দেখে তারা ভাগ করে নিয়েছে এই ক্ষেত্রে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর কাছাকাছি যেখানে সূর্যের উদয় এবং অস্ত হচ্ছে তাদেরকে অনুসরণ করে কাছাকাছি সময়কে অবলম্বন করে তারা দিন এবং রাত মেনে নিয়ে সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে ইফতার অস্ত যাওয়ার সময় নিশ্চিত করা অস্ত যাওয়ার সময়কে ধরে নিয়ে ইফতার এবং শুভেষাদেক সূচনা হওয়ার সময় এর ভিত্তিতে সেহরি শেষ করে রোজার সূচনা করবে শুভেষাদেক আর সূর্যাস্ত অর্থাৎ সেহরি শেষ সময় আর ইফতারের প্রথম সময় সম্পর্কে আমরা নিশ্চিতভাবে জ্ঞান অর্জন করে তার ভিত্তিতেই রোজা রাখি রব আলম আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ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 जकतो दान बैंक सच रोड बार्मिंग नम्बर शून्य তিন শূন্য এক আই ব্যানিবি চার নয় এ আর এট তিন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট পিস মানবতার সমাধান রমজান একটা অতি পবিত্র মাস আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যানের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোন जैविक चाहिदा पूर्ण करमजान गुरुत्वपूर्ण विषय देख रमजान प्रतिदिन सन्ध्या छटायर पुनः सम्प्रचार सकाल आठ टे बांगे पीट टी बांगल्